أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان ففِي أَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ فَفِي أَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا فَاکِهَةٌ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 فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم على جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وغفر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذيل جلال والإكرام شمانيت حضرين أمرا تفسير شنيعكي سورة الرحمن تكي الحمدلله اسكي أما در سورة الرحمن تفسير রহমানের শেষের দিকে আল্লাহ আলহামদুলিল্লাহনা দিয়েছেন তো এতে বোঝা গেল গড়ে জান্নাতের তো অনেক ভাগ হবে অনেক ধরন হবে অনেক ক্লাসেস ডিগ্রি হবে মানুষের আমল অনুযায়ী জান্নাত তার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থেকে আরম্ভ করে কোয়ালিটি গুলোর মধ্যে কিছু পার্থক্য থাকবে কিন্তু এই দুই সুরা আর রহমান এবং ওয়াকে মধ্যে আল্লাহ তালা জান্নাতে সাধারণত একটু দুই ভাগে ভাগ করেছেন এই দুই ভাগের কথা হাদিসে এবং কোরআনে এভাবে এসেছে যে প্রথম দুইটা সুরা রহমানের মাঝখানে দিয়ে যে দুইটা জান্নাতের কথা এসেছে এই দুইটা এই দুইটা হচ্ছে টপ কোয়ালিটি আর শেষের এই আয়াতগুলোতে যে দুইটা জান্নাতের কথা এসেছে এগুলো হয়েছে আর একটু সেগুলোর তুলনায় কোয়ালিটির দিক থেকে একটু নিচু প্রথম দুটোর যাহাব জান্ন প্রথম দুটোর জান্নাতের অনেক সমস্ত জিনিসপত্রগুলো অনেক তৈজস গ্লাস বর্তন পিরিস, চামচ কাপ এই জাতীয় যেগুলো ব্যবহার করবে প্রায় সবগুলোই থাকবে স্বর্ণের তৈরি আর এই দুটোর কথা যেটা বলা হয়েছে শেষ দিকে এগুলো থাকবে কাপ চামচ এগুলো হবে রুপার সিলভার এবং প্রথম দুটোর কোয়ালিটি হাই ফল আও লিলমোকার প্রথম দুটো কথা যেভাবে বর্ণনা এসেছে সেগুলো হবে একদম আল্লাহর যারা এবাদ্যান্লা আসহাবলিয়াম যারা ডানপন্থী হবে অর্থাৎ নেককার যারা হয়ে যাবেন সাধারণ নেকর অসাধারণ না। যারা অসাধারণ তাদের জন্য টপ কোয়ালিটি আর যারা সাধারণ তাদের জন্য এই কোয়ালিটিটা রুপার চামচ কাপ আর অসাধারণ যারা তাদের জন্য আল্লাহ তৈরি করেছেন আর দুটোর যথেষ্ট পার্থক্য রয়েছে তাতে কোন সন্দেহ নেই এই জন্য অমিন্দু নেহিমা যে ওই দুইটার একটু নিচের কোয়ালিটি হাসে আরো দুটো জান্নাত অমিন দুহিমা জান্নাতান বলো দেখি তোমাদের রবের কোন দুটো কোন কোন আলাদ কোনো কোন চিহ্ন গুলো তোমরা অস্বীকার করবে এই দুটো জান্নাতের ব্যাখ্যা এসেছে মুদাহ মাতান অর্থ হচ্ছে মুমতালি আতানি মিনাল খাদো এগুলো খুব সবুজ খাদ এসেছে কোনো কোনো জায়গায় তাফসির একদম গাঢ় সবুজ কালারের এত সবুজ এত তাজা গাছ গাছালিগুলো বাগানগুলো ফল ফুলগুলো একদম সবুজ এই সমস্ত এরিয়া পরিপূর্ণ হয়ে থাকবে আর সেগুলো সবসময় পানি পাইতে থাকবে সেখানে কারণ হচ্ছে ফিহিমা আইনানে খাতান সেখানে সব সবসময় দুটো পানির ফোয়ারা থাকবে এগুলো সবসময় পানি পাম্প করবে নাদ দা পানি পাম্প করা আর আগের জানাতের ব্যাপারে বলা আছে বলা আছে সেখানে যে দুটো ঝর্ণা থাকবে ফিহিমা আইন তাজরিয়া সেগুলো ফ্লো করবে প্রবাহিত থাকবে ঝর্ণাগুলো আর এখানে পাম্প করবে বলেন তো পার্থক্য কি যেটা প্রবাহিত হয় সেটা আর পাম্প করে পানি প্রবাহিত হওয়াটার মধ্যে বেশি পানি সেটা আরো বেশি আর যেটা পাম্প করে দরকার মতো পানি পাম্প করবে গাছের গোড়ায় তাতে বোঝা গেলো মানে বৃষ্টি যেভাবে পানি ইয়ে করে দেয় আপনি যখন কোন কোনো জায়গায় এদের সে আছে আর্টিফিস বৃষ্টি মতো করে না ওই যে ফোয়ারা আপনার এগ্রিকালচার পানি ছিটিয়ে দেয় দেওয়াটা পাম্প করে এটাকে বলা না বিতে তো পরিমাণের দিক থেকে এটা কিছু কম আর যেটা নদীর মত একেবারে গোড়ায় গড়া পানি পৌঁছে দিচ্ছে কলকল করে সেটা তো অনেক বেশি কাজ ওই জানাতে সবগুলো বেশি আর এগুলো সেগুলোর তুলনায় পরিমাণে কম এরপরে হচ্ছে দিকের এই বাগানের কথা বলা হচ্ছে জান্নাতে কথা বলা হচ্ছে এখানে অনেক রকমের ফল আছে ফাঁকে হাস ফাকে মানে ফল আবার বলা হচ্ছে ফল বলার পরে ফলতে তো এক রকমের ফল না অনেক রকমের ফলই থাকবে ফাঁকে ফলগুলো সবগুলোই চলে আসে তারপরে আবার আল্লাহ তালা কয়েকটি ফল বিশেষভাবে মেনশন করেছেন একটা হচ্ছে নাখলুন আর একটা হচ্ছে রুম্মান নাখাল কি জিনিস নাখাল হচ্ছে খেজুর আর রুম্মান হচ্ছে বেদানা অথবা ডালিম পমেল গ্রানেট বলে ইংলিশে তাই না ফার্সিতে উর্দুতে বলে বেদানা বাংলায় বলে ফল না ফল তো এমনি সব বলা হয় তো সবগুলোই চলে আসে আবার এই দুটো খাস করে আল্লাহ তালা বলেছেন এই দুটো খাস করে বলার মধ্যে কি উদ্দেশ্য আছে আল্লাহ তালা কখনো কখনো যখন কোরআন শরীফে যেগুলো মেনশন করেন যে সমস্ত জিনিস আল্লাহ তালা স্পেশালি মেনশন করেন আসলে এগুলার স্পেশাল মর্যাদা আছে এগুলার স্পেশাল ফজিলত আছে এবং আপনারা দেখবেন যে ইদানিং অনেক ওরিয়েন্টালিস্ট অনেক নন মুসলিম তারা এটা বুঝতে পেরেছে যে কোরআনের মধ্যে যেগুলো বলা হয়েছে এগুলা মধ্যে অসম্ভব বৈশিষ্ট্য আছে যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে মধুর কথা শেফা উল নাস মানুষের জন্য শেফা বৈজ্ঞানিকরা এই মধু নিয়ে গবেষণা করতে করতে তারা অনেক কিছু আবিষ্কার করেছে অনেক ঔষধের মধ্যে মধু দেওয়া হয় শেফা আর ঠিক নাকাল এবং রুম্মান এই দুটো ফলের গুণ অপরিসীম সাধারণ ফলের থেকে অনেক বেশি আপনাদের কাছে বোধহয় আম খাইতে বেশি মজা লাগে খেজুর খাইতে এত মজা লাগে না আমি বলছি আরেকদিন যে আমাদের বাংলাদেশের লোকেরা খেজুর কে বেশি রুচি নেয় এত আগ্রহ নাই খেজুর রমজানের দিনে ইফতার করার জন্য আমরা খেজুরের কিছু প্রচলন আছে বিয়ার সময় একটু দেখাল সারা বছর খেজুর খাওয়া তো আমাদের প্র্যাকটিস নাই তাই না আমাদের পোলা পানি দেখি মোটেই পছন্দ করে না তাই না কিন্তু আরবরা তো মাসা আল্লাহ এটা তাদের একটা জাতীয় ফলের অবস্থা আর কি সময় সারা বছর খেজুর খায় এবং খেজুরের মধ্যে এত প্রোটিন এত রকমের উপাদান আছে একটা মানুষ যদি শুধু খেজুর আর পানি খায় মাশা আল্লাহ তার সমস্ত প্রোটিনের ব্যবস্থা আল্লাহ তালা সেখানে করে দিয়েছেন মুখের মধ্যে মজা একটু কম লাগতে পারে বিরিয়ানি পোলাও হ্যাঁ কাবাব মশলা মজা বেশি লাগে কিন্তু শুধু খেজুর মাসের পর মাসিয়ে দেয় মায়ের সারা কি বলেছেন যে আমাদের ঘরে চুলা আগুন জ্বলতো না মাসের পর মাস দুটো সাউদ দুটো কালো জিনিস খায় আমরা থাকতাম দুটো কালো জিনিস বলছেন তিনি দুটো কালো জিনিস কি একটা খেজুর আরটা একটা পানি এই দুটো খাই আমরা মাসের পর মাস কাটিয়েছি কয়েক মাস আমাদের চুলায় আগুন জলে নাই রুটি বানানোর মতো আটা ছিল না ওনার ঘরে আর বলে তো ভাত খেলেই তো হইতো ভাত চাল আরব দশে এত বেশি ছিল না ওটা বিশেষ ওকেশনের মাঝে মধ্যে ওনারা জোগাড় করতে পারতেন কি কষ্টে আল্লাহ ওনাদের দিন নিয়েছেন কিন্তু এই যে খেতেন একটু কষ্ট হতো এত রকমারি মজা সার জীব্যায় গ্রহণ করতেন না কিন্তু আল্লাহ তালা এই খেজুরের মধ্যে অসম্ভব গুণ রেখেছেন এটা এই ফ্রুটটা। এই খুব কথা আবার এসেছে আমি আরেকদিন বলেছি বেদা মারিয়াম আলহ সালাম যখন সন্তান জন্ম দিলেন এইসা আলাহ সালামকে বাইতের মাস দাসের প্রান্তে সেখানে কোনো দায়ী ছিল কোনো মানুষ ছিল খাবার দেওয়ার মতো এই যে অসুস্থ মানে তিনি পেটা থেকে বাচ্চা প্রসব করলেন কষ্ট হয়েছে না খাবার দেওয়ার কিছু দরকার না কেউ নাই কিছু নাই তিনি বললেন যে ইলাইকি তুমি কষ্ট করে তোমার পাশে একটু আস্তে করে নাড়া দাও তো সালেই কি রোতাবান জানিয়া পাকা টস টসে খেজুর তোমার উপরে গাছ থেকে পড়বে ওইটা খাও কুলি খাও এটা পানি খাও আল্লাহ তালা সেখানে সমস্ত প্রোটিন নিয়ে খেজুর মধ্যে রেখে দিয়েছে মরিম আলাহালাম খেলেন প্রসব বেদনায় যে এনার্জি চলে গেছিল এনার্জি ফেরত পেলেন আবার ফেরত আসছিলেন। বাচ্চাকে কোরআন শিল্পী বর্ণনা হয়েছে যে কোনো খাদ্য দ্রব্য ফল তোর মাসের কথা গত সপ্তাহে বলেছি তাই না মাসের কথা স্পেশালি মেনশন করেছেন আল্লাহ তালা যেগুলো স্পেশালি মেনশন করেছেন গুণের দিক থেকে এইগুলো অসম্ভব ফজিল এগুলো অনেক ফায়দা অনেক উপকার তেমনি রুম্মান বেদানা এই রুম্মানের অনেক গুণ আছে যারা এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করবেন এই রুমান বেদানা মধ্যে অনেক রোগের উপকার আছে এগুলো প্রলবনে খেতে চানা অনেক সময় তো এগুলো আল্লাতালা দুনিয়ার মধ্যে আরবরা এগুলো জানতো যে নখাল এবং রুম্মানের মধ্যে কি কি ফজিলত আছে তারা এটা বুঝতো আর এইগুলোর ফজিলাদের বিশ্বাসত্বের কারণে আল্লাহ তালা ফল আছে ফাকে বলেছেন তার পাশাপাশি আবার কয়েকটি ফলের নাম নিয়েছেন এখানে দুটো ফলের নাম নিলেন খেজুর এবং বেদানা অথবা ডালিম এই যে এগুলো সবকিছু জান্নাতে আছে এগুলো জান্নাতে আছে ইমাম ইবনে কা রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা নখাল এবং রুম্মান খেজুর এবং এই জন্য আত্মব্য নবী একটা বই আছে যে নবী করিম সালামের দিকে নিষ্পত করে প্রফিটিক মেডিসিন কোরআন হাদিসের মেডিসিনের উপরে অনেক মুসলমানরা এখন গবেষণা করে বেশ কিছু বই পুস্তক কিতাবপত্র ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে আপনারা এগুলো খুললে এবং এই সমস্ত জিনিসকে ব্যবহার করলে দেখা যায় ডাক্তার কবিরাজ অপারেশন আর আপনার এই অ্যালোপ্যাথিক এই সমস্ত চিকিৎসার তুলনায় এই প্রফিটিক মেডিসিন অর্থাৎ কোরআন হাদিসের এগুলোকে আমল করলে এই সমস্ত বনাজি হারবাল এগুলোকে গ্রহণ করলে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন করলে আলহামদুলিল্লাহ এটাই কিন্তু বড় চিকিৎসা হবে এগুলো অনেকেই খেয়াল করে করে আমল করেন তারা অনেক স্বাস্থ্যগত সুযোগ সুবিধা করেন আমরা বলেন যে যা উনাহাল ইহুদিদের একটা দল একবার মদিনায় আসলেন রসুল্লাহ দেখা সাক্ষাৎ করতে আর তারা জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ ফল টল থাকবে দিয়েছিলেন অনেক ফল আছে ফাঁকে হা এগুলো স্পেশালি থাকবে যেগুলোর কথা আল্লাহ তালা মেনশন করেছেন ক লু ইয়া কুলু না কে দুনিয়া যেভাবে খাওয়া দাওয়া করেছেন জাননাতে কি এই পদ্ধতিতে খাওয়া দাওয়া হবে এভাবে ফলগুলো খাবেন কলানাম ও বললেন যে দুনিয়া যা খেয়েছে এতটুকু পরিমাণ না জান্নাতের খাওয়ার পরিমাণ হবে অনেক অনেক বেশি। বেশি। রকম থাকবে পরিমাণ দুনিয়ার অল্প দুনিয়ার খাদ্য মাঝে মধ্যে পচে যায় দুনিয়ার ফলের মধ্যে মাঝে মধ্যে পোকা পাওয়া যায় জান্নাতের কোয়ালিটি এরকম হবে না অনেক হাই কোয়ালিটি হবে আর রকম এবং বহুগুণ তখন তারা বললো করলে তো এখন আবার তিনি বললেন আজা বলে যে না কোনো টয়লেট করা লাগবে না পাখি কোন কিছু ঘটবে না জান্নাতে। তাদের খাদ্য খাদ্যগুলো যাবে কোথায় তাহলে কিছু বের না হলে তো মুশকিল তো বের না হওয়ার জন্য বের হওয়ার জন্য আল্লাহ তালা যে ব্যবস্থা করবেন সেই ব্যবস্থা হলো দুটো একটু ঘাম বের হবে আর একটুখানি ঢেকুর আসবে ঢেকুর এই ঘাম আর ঢেকুরের কারণেই এই খাদ্যের যে সমস্ত খারাপ উপাদান যেগুলো বের হয়ে যা দরকার সবগুলো বের হয়ে আসবে যেগুলো প্যাটের ভিতরে থাকলে গন্ডগোল হয় বাই করা দরকার সেগুলোকে আল্লাহ বাড়ি করে দিবেন এই তরিকায় এর কোন আসবে ঢেকুর থেকে সুগন্ধ মোহাময় হয়ে যাবে সুহান আল্লাহ মনে হয় যেন আতরের বোতল খুলে দিয়েছেন আল্লাহ আকবার কি নিয়ামত আল্লাহ তালা রেখেছেন কাজেই যারা দুনিয়াতে খাইতে চাই। ভোগ করতে চাই বেশি করে খাইতে মনে চাকা পয়সা বেশি দরকার এগুলো খালি চাই চাই খাই খাই এগুলো কন্ট্রোল একটু করে ফেললে এমন জায়গায় চাওয়ার খাওয়ার ব্যবস্থা আছে চাইবেন আর খাইবেন কোনো চিন্তা নাই অস্তাহী অলা কুমফি হামা তার দাও যা চাই যা চাবা সব পেয়ে যাবা যেটা দাবি করবা সেটাই হাজির দুনিয়াতে যা চাই তাই কি পাওয়া যায় কত কিছু না মনে চায় কিন্তু হাতের কাছে কোনটাই পাওয়া যায় না দেখা যায় বহু দূরে থাকে আল্লাহ বলেছেন একটু করে ফেলো। একটু লাগাম দিয়ে দাও একটু কমাই দাও আর জান্নাতের লোভটা মনের মধ্যে তৈরি করে ফেল তাহলে আমলের জন্য মোটিভেটেড হয়ে যাবে তাহলে তোমরা আমলের জন্য উদ্বুদ্ধ হবে আর জান্নাতের এই নিয়ামত যে চাহিদা যে চাওয়া পাওয়া রিয়েল চাওয়া পাওয়া হবে যেটা রিয়েল এনজয়মেন্ট হবে যেটা ভোগ সত্যিকার অর্থে ভোগ হবে ওইটা তোমরা ইনশাল পেয়ে যাব আল্লাহ বলেছেন খাই হেসান সেখানে রয়েছে খাইরাত হেসান খাই কি জিনিস আর হেসান কি জিনিস খাই তো কিছু বুঝেন ভালাই কল্যাণ খায়ের বহু হচ্ছে খাই আর হেসান থেকে যার সুন্দর কত ভালো কত কল্যাণকর জিনিস কত উপাদেও জিনিস কত রকমের যে আছে এত সুন্দর সুন্দর জিনিসের যেগুলোর কল্পনা মানুষ কোনো দিন করতে পারে না এইরকম সুন্দর সুন্দর জিনিস থকে থকে থরে থরে সাজানো আসে সাজানো আছে সব থরে থরে কবি বলেছে এরকম দুনিয়ার এই সুন্দর আল্লাহ সৃষ্টি দেখে যদি আমরা বলি এত সুন্দর সাজানো পৃথিবী এত সুন্দর বাগান এত সুন্দর বন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু আল্লাহর জান্নাতের যে সাজানো বাগান সেটা কত সুন্দর হতে পারে দেখালে এত সুন্দর যা আকর্ষণীয় পৃথিবীতে তোমরা দেখো এগুলো হচ্ছে আরও বড় আকর্ষণ জান্নাতে আছে সেগুলোর জন্য তৈরি হও যে কোন সুন্দর জিনিসগুলোকে জেনারেলি এখানে বলা হয়েছে এটা একটা তাফসি কিন্তু অধিকাংশ মুফাসের বলেছেন না এখানে আরেকটি অর্থ আছে এ খাইজান অর্থ হচ্ছে আলমার আতুল হাসানাতুল হোলক আল হাসানাতুল ওয়াজ আল হাসানাতুল খালকে আল হাসানাতুল ওয়াজ এখানে খাইরাত হেসান বলতে সুন্দরী রমণীদের অর্থ নেওয়া হয়েছে খাই মানে খাইরা অর্থ হলো নে বহু বচন সুন্দরীদের বহু হিসেবে হেসান এসেছে তো সেখানে সুন্দরী রমণীদেরকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে তোমাদের জন্যে কাজেই দুনিয়ার কিছু লোভ লালসা দুনিয়ার যে আকর্ষণ আছে পর নারীর প্রতি দুনিয়ার যে আকর্ষণ আছে সুন্দরী নারীর প্রতি যেটা গাই রেমা হারাম সেখান থেকে তোমরা যদি নিজেদেরকে সতর্ক করে রাখো তাহলে তোমাদের জন্য জান্নাতে রয়েছে আলহৌরুল ইন আহ তারা অন্য সুরাতে তাস্তির এসেছে যে আলহৌরুল ইন ইউন এমন ভাবে আল্লাহ তালা তৈরি করে রেখেছেন এই হৌর গুলো এই সুন্দর রমণীগুলো জান্নাতের মধ্যে তারা দিবানিসি গান গায় অপেক্ষায় আছে জান্নাতিরা কখন আসবে তারা কি গান গায় তার রেওয়ায় হাদিসে এসেছে তারা গান গায় না আমরা সুন্দরী রমনী আমাদের সৃষ্টি করা হয়েছে সম্মানিত পুরুষগুলোর জন্য জন্যে পুরুষগুলোর পুরুষ জন্যে আমরা তাদের অপেক্ষায় আছি তারা এই গান গায় জান্নাতের মধ্যে আল্লাহ তালা নিজের হাতে তাদেরকে নিজে সৃষ্টি করেছেন আর ইমাম কর্তব্য বলেছেন আল্লাহ যদি বলেন সুন্দরী রমনী আল্লাহ নিজে যদি বলেন তাহলে কিরকম সুন্দরী হইতে পারে তোমরা কি চিন্তা করে দেখেছ আল্লাহ যাদের সৌন্দর্য নিজে বর্ণনা করছেন কাজেই সেটা সৌন্দর্য মানে কিরকম হতে পারে মানুষ কল্পনা করতে পারে না মানুষ সেটা ভাবতে তো পারেই না সেটা মানুষ কোন ধরনের ইমাজিনও করতে পারে না ইমাজিনেশনে আসে না ওই জন্য ওই কথাই হাদিসে বলা হয়েছে মা আলা উদন ও যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান এত সুন্দর বর্ণনা কোনোদিন শুনেনি কেউ তোমাকে বলে শোনাতে পারবে না এমন কি কোনো মানুষ কল্পনা করে সেটা ভাবতে পারে না কত সুন্দর হতে পারে তারপরে আল্লাহ তালা এই হুরদের বর্ণনাছেন আল্লাহ তৈরি করেছেন যাদের চোখের মধ্যে মুখাদ্দের যাদের চোখের মধ্যে রয়েছে জাদু জাদু বুঝেন তো একটা তো হলো জাদু কোন কোন সময় মানুষ বলে যে যাদুর মতো আটকিয়ে ফেলেছে এত আকর্ষণ আসলে জাদু না কিন্তু এর ভিতরে রয়েছে প্রচন্ড আকর্ষণ ধরে নেশায় মানুষকে এই জন্য আরবি হ্যাঁ তো এই তাফসির মুখাদ্দ তাদেরকে দেখলে মানুষের মধ্যে নেশা পয়দা হয়ে যায় এত আকর্ষণীয় আল্লাহতালা তৈরি করেছে এতগুলো কথা আল্লাহ তালা বলা দরকার আছে দরকার আছে কারণ দুনিয়ার মধ্যে মানুষের যদি কয় যে দিকে চোখ চলে গেছে এইটা মানুষকে কোন কোন সময় মানুষকে এই নেশায় বসে তাই না মানুষে যে প্রেমে এমন হয়ে গেছে এখন বাড়ি সব বিক্রি করে হলে সবকে দেওয়ানা হয়ে গেছে তাই না ও লাইলি মজরুর কাহিনী শুনছেন তাই না লাইলি মজরুর কাহিনীর মধ্যে কি শুনছেন লাইলি মজরুর কাহিনীর মধ্যে আছে যে মজনু তো লাইলিকে পাচ্ছে না বিরহ বেদনা তাই না তার প্রেমিকা মিস করতেছে শেষ পর্যন্ত একটা কুকুর আসছে এই কুকুরটাকে লাইলির বাড়িতে দেখছিল এখন সেই এই লাইলির কুকুর দেখে কুকুররে পায় চুমো দিচ্ছে তাহলে কিরকম নেশা মানুষের হতে পারে এটা লাইলি মজনুর কাহিনী অনেকে ছোটকালে পুথির পুঁথির মধ্যে পড়ছে পুতির মধ্যে পড়ে মনে করছে যেহেতু আরবি আরব জগতের কাহিনী যেহেতু নিশ্চয়ই এটা কোন ফজিলতের কাহিনি হবে আর ফজিলতের কাহিনী বাইর করতে করতে কোথায় গেছে জানেন বলে যে যারা দাড়ি উঠছে জীবনে দাঁড়িয়ে কামানাই কামায় নাই সেভ করে নাই তারা জানলাতে লাইলি বুঝবেন বিয়ে খাবে লাখ তা আমি চিন্তা করি এই কাহিনী পাইলে কোথায় মানুষ আমি কিন্তু এই পর্যন্ত কোথায় পাই নাই কোথায় দেশে করে ক্যানভাস করে বাজারে দেখছেন না ছোটকালে ঘিরে মানুষ তার তামসা দেখত গটগটি বাজাইতো এই এটা সেটা করতো বান খেলা আবার এটা সেটা বিক্রি করে এই ক্যানভাসাররা বহু রকমের আজগুবি আজগুবি গল্প জোগাড় করে এদের কাছে এরকম গল্প পাওয়া যায় ওখান থেকে এটা আবার ভিতরে ঢুকছে পুঁথির মধ্যে ঢুকছে ছোট কাল অনেক পুঁথি পড়েছে হুসাইন রাজে তারা শহীদের কাহিনী বলতে গিয়ে যা চাইছে তাই আর এগুলো পরে পরে মানুষ চোখের পানি দিয়ে হ্যাঁ বুক ভাসাই ফেলছে আর এই সমস্ত বেদাতে সেদিকে কথা পরিপূর্ণ তো এগুলো কিছু না তো কথা আসছিল ওখান থেকে যে দুনিয়ার মধ্যে মানুষ কোন সময় চোখ চলে যায় এবং এই চোখ কোনো এক জায়গায় ঢুকে গেলে প্রেম মানুষকে পাগল করে ফেলে অন্ধ বানিয়ে ফেলে অন্ধ বানিয়ে ফেলে এগুলো বেশি যদি হয়ে যায় দুনিয়ার মধ্যে কোনো লাভ নাই অনেক সময় মানুষ মানে এমন প্রেম ঢুকলো যে কেউ তা হাসিল করতে পারলো আর করতে পারল না সারা জীবন প্রেমের আগুনে এবং পর্যন্ত আগুন জ্বলতে জ্বলতে ঠান্ডা করার জন্য আত্মহত্যার দিকে রওনা করে নাউজিবুলেক হুম কবি নজরুল এরকম একটা কাণ্ড করছে আর অনেক ভালো কবিতা লিখছেন কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টাও করছেন হুম কি জানি বললো না না না আরেকটা যাই হোক সে বিরহ বেদনা আল্লাহ করিবা ছাড়া অনেক সুন্দর সুন্দর ইসামী কবিতা লিখছেন তো এরকম বিরহ বেদনা এরকম প্রেমের ভিতরে এরকম ডুব দেওয়া এত জলে পড়ে সাইখা সারখার হয়ে যাওয়ার কোন দরকার নাই এরকম যদি মানুষ প্রথমত আল্লাহ তালা এই আমাদেরকে চোখকে কে কন্ট্রোল করতে বলেছেন যে এরকম ঢুকার নাই এটা তোমার জন্য ক্ষতির কারণ এরপরে যদি কারো এরকম কষ্ট লেগেই যায় ওষুধ কি কম ওষুধ আল্লাহ এত পাগল পাড়া বানিয়ে ফেলেছে জান্নাতের যদি পাইতে চাও এটা ভুলে যাও এটা তোমার হাতের নাগালে যেটা নাই তুমি বিয়ের সাজু করতে পারবে না এটা ছেড়ে দাও এদিকে এই সৌন্দর্যে পাগল হওয়ার দরকার নাই বেদনা জ্বালা যতনা যদি তৈরি হয়ে যায় এলাকা নিবানোর জন্য ব্যবস্থা কি আছে এই সমস্ত জান্নাতের কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিলে সব জ্বালা নিবে যাবে কাজে যারা প্রেমের তুমি এত দেওয়ানা হওয়ার কোন দরকার নাই আল্লাহ তালা যে সমস্ত হুরগুলো তৈরি করে রেখেছেন এগুলোর পিছনে দেওয়ানা হয়ে যাও তাহলে তোমার পাওয়ার আছে এবং সেটাই আল্লাহ তালা এই জন্য আসলে আল্লাহ সুন্দর সুন্দর নিয়ে যায় এই সমস্ত কারণে ফিটনা ফাঁসা তামসা নাচ গান এগুলোর দিকে মানুষ ঝুঁকে যায় তাই না এগুলোর দিকে ঝুঁকি সুন্দর লাগে দেখতে মনে চায় খুব এনজয় করে এগুলা যেহেতু রম রমা এই সাংস্কৃতিক জগতে গান বাজনা এগুলো খুব জোরসে চলে তাই না তারপরে আপনারা যদি একটু কম পয়া বৈশাখী মেলা করে আর একটু জান্নাতের হুর থেকে আমাদেরকে দূরে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত ফিকনা ফসাদ চতুর্দিকে আসে এগুলোর থেকে দূরে থাকতে হবে এই সমস্ত জান্নাতের বর্ণনা দিলেন আল্লাহ তালা হুর দিয়ে বর্ণনা দিলেন আর একটু বাকি আছে হুড়ুদের বর্ণনা আগে যেটা বলেছিলেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি জান্নাতের মধ্যে এই কোয়ালিটির জান্নাতের মধ্যে যে হুরগুলো দেওয়া হবে এগুলোকে এই হুরগুলোকে কখনো কোন জিন এবং ইনসান স্পর্শ করেনি চিরকুমারী চিরকুমারী কুমারীদের প্রতি মানুষের আকর্ষণ কুমারী তাকে কোনো পুরুষ বিবাহ করে নাই কোন জিনিস যে কোন পুরুষের সঙ্গিনী হয় নাই এরকম যারা কুমারী আছে ভার্জিন আছে। তাদের প্রতি মানুষের আকর্ষণ দ্বিতীয়বার বিয়ে হওয়ার মধ্যে একটু কষ্ট আসে তাই না ডিমান্ড বেশি হলো অবিবাহিতদের এটা ন্যাচারাল এমনকি এক সাহাবি যখন বিয়ে শাদী করলেন ওনার হাত একটু আহ ইয়ে ছিল মেহেছিল একটু বিয়ের লক্ষণ ছিল রাসুল্লাহ সবাই বলছে নাকি হ্যাঁ বিয়েসাদে করছি বেশি তোমার জন্য তুমি আর একটু বেশি মজা পাইতা তখন সে বললো ইয়া রাসুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছে। আমার জন্য কতগুলো এতিম আমার ভাই বোন রেখে গেছেন আমি চিন্তা করে দেখলাম যদি একটা কুমারী মহিলাকে বিবাহ করি তার এত ধৈর্য সর্য হবে না এদেরকে একটু মানুষ টানুষ করার জন্য আর বিবাহিতা বিধবা হোক বা তালাক প্রাপ্ত হোক এরকম একটা মহিলাকে বিয়ে করলে চিন্তা করলাম সে কিছু ঠেকা থাকবে এবং কিছু বয়স হয়েছে কিছু বুঝবুদ্ধি হয়েছে সে এই বাচ্চা কাঁচাগুলোকে মানুষ করার জন্য আমার ছোট ভাই বোনগুলোকে একটু কষ্ট করবে বেশি ধৈর্য তার বেশি থাকবে এই জন্য বিয়ে করেছি তখন তিনি বলেছে ভালোই করেছে ওনার জন্য দোয়া করলেন জ্বালা যন্ত্রণা যে জালগুলো শয়তান ব্যবহার করতে চায় শয়তানের যে একটা তীর আছে সবচেয়ে মক্ষম তীর শয়তানের কোনটা চোখ শয়তানের সবচেয়ে যেটা দিয়ে আমাদেরকে সে স্বীকার করে আমাদেরকে স্বীকার করে কোনটা দিয়া এই চোখ দিয়ে বেশি স্বীকার করে আল্লাহ মাফ করুন আর ইবলিসের একটা বিষাক্ত তীর হচ্ছে দৃষ্টি এই তীর দ্বারা সে আমাদেরকে স্বীকার করে তীর দ্বারা তখন স্বীকার করে আমরা ব্যাথা পাই ব্যথা পাই না যদি আমি একটা তীর লাগাইতামে রক্ত বাইরে পেতাম তাহলে কি আর মজা লাগে ইনাল এই মজাই তো আমাদেরকে শেষ করে দিবে। আমাদের কাছে সাময়িকভাবে মজা লাগে কিন্তু এর রিয়াকশন হবে অনেক কষ্টকর অনেক বিষাক্ত সাফারিং অনেক কষ্ট আছে আল্লাহ আমাদেরকে মাফ করুন এই চোখ যদি চোখের ছিল তখন এই মজার পরিবর্তে যে কিরকম বিষাক্ত তীর কত বিষাক্ত ছিল ওই দিন আমাদের আমরা টের পাবো আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আল্লাহল বা এরপরে আল্লাহ তালা জান্নাত আর একটু বর্ণনা দিচ্ছেন জান্নাতিরা এত নিয়ামত এত ফলের কথা বলা হলো সুন্দরী রমণীদের কথা বলা হলো জীবনকে এনজয় করমের ভোগ করবেন আর কি করবেন কোনো ডিউটি কাজকর্ম কিছু নাই কোনো সংসার চালানোর জন্য ইনকাম করতে হবে চাকরি আছে ব্যবসা আছে কিচ্ছু নাই আরাম আরামসে বসে থাকবেন এভাবে এভাবে কি জিনিস হ্যাঁ রাফরফ টা হচ্ছে আতিল মাহাবসিল মু ইয়ের মতো মানে এই আরাম কেদারাটা থাকবে যে কোনোটা একদম হ্যাং করা থাকবে যেমন আমাদের দেশে ওই যে দোলনার মতো। দুলবে লকানো থাকবে আবার কোনো জায়গায় আর এক এসেছে যে আপনার আরাম কেদারায় সোফার মধ্যে সো এখানে বলা হয়েছে রফ রফ যে ঝুলন্ত বসার ব্যবস্থা যেটা মধ্যে আরো এনজয় করার সুযোগ রয়েছে ফান করা বেশি খেলাধুলার মতো লাগবে যেটা সবুজ সবুজ বাগানের মধ্যে যেটা বিছানো থাকবে পার্কের মতো। এ জানলাতের পার্ক না সে পার্ক যে কত উন্নত মানের পার্ক হবে ও আবকারি হেসান আবকারী অর্থ অনেকগুলো এসেছে তার মধ্যে অনেকগুলো তার স্ত্রী এসেছে যে সুন্দর সুন্দর কাপড় পোশাক দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করবে যে পোশাকগুলো অনেক রকমের করা অনেক রকমের নকশি করা অনেক রকমের দামি কাজ করা মধ্যে পোশাক নয় এগুলো পরে লাইফ তারা এনজয় করবে তো যারা বিজ্ঞান সম্পর্কে সচেতন আছেন তারা বলবেন এই মুদটাকে রিল্যাক্স হয়ে বসে থাকলে লেজি হয়ে গেল তাহলে তো অসুখ অসুখ দেখা দিবে এক্সারসাইজ না করলে তো মরে যাবে সবগুলো পরে আবার কিন্তু সেখানে আল্লাহ তালা এমন কোন খাদ্য দিবেন না যেটা হজম হতে অসুবিধা হচ্ছে করা লাগবে সেখানে ভিজিট করবেন এক ডান থেকে আরেক যাবেন কথা সব স্বাস্থ্যের ক্ষতি হয় কোনো কিছু তো কল্পনাই করা যায় না দুনিয়ার মধ্যে স্বাস্থ্যের ক্ষতি হয় বিভিন্ন কারণে খাবার দাবারের মধ্যে রোগ সৃষ্টি হয় এরপরে পরিবেশ পানি ইত্যাদি বায়ু আ আবহাওয়া এগুলো দূষিত হয়ে যায় এই সব কিছু কোনোটাই তো সেখানে দূষিত থাকবে না সব কিছু থাকবে ফ্রেশ কাজে সেখানে অসুখ বেশি খর তো চিন্তা করা যায় না যেখানে টয়লেটি যাওয়া লাগবে না ঢেকুর দিলে সাফ হজম হয়ে যাবে ঘামের সাথে বের হয়ে হজম হয়ে শেষ হয়ে যাবে কাজে সেখানে অসুখ বিসুখের কথা চিন্তা করা যায় না তারপরে আল্লাহ তালা বলছেন এত সুন্দর বর্ণনাগুলো দিয়ে হ্যাঁ নিজের কথাকে আল্লাহ কনক্লুড করলেন যদি এর আগে আল্লাহ তালা বলেছিলেন যখন জন্নাথের বর্ণনা করেছিলেন হাল জাজ এর বদলা পুরস্কার তো এহসানের সাথে হওয়া দরকার এই যে কথাটা আল্লাহ তালা বলেছিলেন জন্নাথের লোকদের পুরস্কার প্রসঙ্গে সেটা হচ্ছে এহসানটা হচ্ছে আলা মারা তেব অ দুনিয়ার মধ্যে কোন কিছু সর্বোত্তম হওয়াটাকে এসান বলা হয় এই জন্য সর্বোত্তম এবাদত হবে সর্বোত্তম জান্নাত হবে এহসানের জান্নাত থাল জল ইল্লাল ইল্লাহসান সর্বোত্তম পুরস্কারের কথা তখন সেখানে বলা হয়েছে এরপরে আল্লাহ তালা এই সব বর্ণনা দিয়ে এবারে সুরাটাকে কনক্লুড করছেন একদম শেষ করে ফেলতেছেন একটি যার যিনি অনেক জালালের অধিকারী যিনি অনেক সম্মানের অধিকারী এইরকম মোবারক হোক এই রকম রবের নাম তার শান তার পজিশনটাকে সময়। এরকম আল্লাহ তালা বরকত দিয়ে পরিপূর্ণ করে তুলেছেন তিনি বরকতের ভিতরেই আছেন এর পরিচয় আল্লাহ তালা দিলেন নিজেই দিলেন নিজের পরিচয় নিজের বরত্বকে জাহির করলেন আল্লাহ নিজের বরত্বকে জাহির না করলে আমরা আল্লাহকে চিনব মানুষের জন্য নিজের বরাতকে জাহির করাটা রিয়া আল্লাহর জন্য কি রিয়া হয় না আল্লাহকে নিজেকে প্রকাশ না করলে মানুষের জানার উপায় নাই কাজে এটা ইনফরমেশন এটা রিয়ার ফর্মে যাবে না কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমাদের বরত্ব জাহির করি এটা আমাদের জন্য অহংকার হবে রিয়া হবে তাকাব্যর হবে গুনা হবে আমাদের জন্য জায়জ নাই কিন্তু আল্লাহ তালার জন্য জায়জ আছে এই আল্লাহ কত বড় আল্লাহর শানকে কিভাবে আমরা সবসময় কনসিডার করতে হবে এত কিছুর বর্ণনা দিলেন জান্নাতের কথা এবং আল্লাহ তালা বলতে চাইলেন এই আয়ার দ্বারা যে ওই জান্নাত পেতে হলে আমার শানকে তোমরা রক্ষা করতে হবে এই শানের রক্ষা কিভাবে ইমাম সময় করা যাবে না এত বড় জাতে পাকের নাফরমানি আমি করব আপনি মা বাবার কথা ফেলতেও আমরা চিন্তা করি তাই না উস্তাদের কথা ফেলতে চিন্তা করি মুরব্বের কথা রাখার চেষ্টা করি কারণ উনার শান আমার বড় তিনি সিনিয়র তিনি মুরব্বী তো আল্লাহ তালা শান কোথায় কত উঁচু কত বড় মা বাবা উস্তাদ কার সঙ্গে তো কোন আল্লাহকে আল্লাহর ও আনিয়োগ মা ফ সে আল্লাহকে যথাযথ সম্মান দেখাতে হবে এই জন্য আল্লাহ তালার এই বাদত বন্দিগিতে থাকা লাগবে ঠিক মতো এই গুলোকে আঞ্জাম দিতে হবে ওয়স্কার সে আল্লাহর সময় শকুর গুজার করতে হবে আল্লাহ নাফুন মানি না শকুরি করা যাবে না শকুর গুজার সকল অবস্থায় আল্লাহ সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা করলে হাল নাউজুবিল্লাহ হালে আহলেন না মাত্র এক অবস্থায় আলহামদুল্লাহ বলা যায় না জাহার নামে ফেলে দিল আলহামদুলিল্লাহ নাউজুবিল্লা বলা যাবে না জাহার নাম থেকে সবসময় আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে আর দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যে কোনো হালাতে রাখে অসুখের ভিতরে থাকলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ লস হয়ে গেছে মধ্যে তারপরে কি বলতে হবে আল্লাহামদুল আলহামদুলিল্লাহ আপনি কি কষ্টে থাকলেও আল্লাহ তালা শোকর আদায় করতে হবে ফালা ইকফার যে আল্লাহ তালার নাশকি করা যাবে না যে আল্লাহ এত বললাম একটু ভালো করে দাও আল্লাহ শুনেন না খালি আমার অসুখের পর অসুখ লেগেই আছে নামজবিল্লা এত মানুষে বিজনেস করে লাভ করে আমি তিনটা পাঁচ লাগে দশটার দিকে গেলাম তারপরে লস হয় আল্লাহ আমার কিছু দিল না এরকম কখনোই মন্তব্য করা যাবে না সবসময় আল্লাহ আলহামদুলিল্লাহ কোন অবস্থাতে নাশ প্রকাশ পায় এমন কোন মন্তব্য করা যাবে না সবসময় আল্লাহ তাল্লা জিক্রে হালতে নিজেকে ব্যস্ত রাখা আল্লাহকে মনে রাখা সুযোগ হলেই আল্লাহর নাম উচ্চারণ করা শুধু হলে সব হান বলা শুধু হলেই প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লা বলা প্রত্যেকটি কাজের শুরুতে শেষে যে দোয়াগুলো কাজ করি প্রত্যেক কাজের শুরুতে যদি জিকির থাকে কাজের শুরুতে যদি বিসমিল্লা থাকে তাহলে ডেলি কতবার আল্লাহ জিকির করা যায় বলেন দেখি অনেক সকালবেলা জিকির যদি পড়ি সন্ধ্যাবেলা জিকির যদি পড়ি শোয়া সবার আমলগুলো পড়ি যদি শুই কত জিকির হচ্ছে আল্লাহ তালার এই বেশি বেশি করে আল্লাহকে জিকির করা ডাকা আল্লাহ কি ভুলে না যাওয়া জালাল আজামাত কিবরিয়া যে আল্লাহ অনেক মহান জালালাত আজমত বরত্বের অধিকারী অনেক বড় সম্মান অনেক বড় কিবরিয়া অনেক অহংকার অনেক বরত্বের আল্লাহ তালা অধিকারী হাজেসে এসেছে আবু দাদা রাজি আল্লাহবর্ণনা করেন কলা সাল আলাই তোমরা আল্লাহকে সম্মান দেখাও আল্লাহ শানকে সম্মান করো তাহলে এই এই সম্মানের কারণে আল্লাহ তালা তোমাদের গুনা মাফ করে দেবেন সবসময় আল্লাহর শানকে অনেক গুরুত্ব দেওয়া অনেক বড় করে তুলে ধরা কিছু কিছু আমলকে আল্লাহ বলেছেন রক্ষা করার কয়েকটি আমল আছে তার মধ্যে একটা হলো একরাম উদ্দী সঈবাতিল মুসলিম যে ব্যক্তি মুসলমান বুড়ো হয়ে গেছেন বুড়ো মুরব্বী হয়ে গেছেন দাঁড়িয়ে চুল সাদা হয়ে গেছে মুরব্বীদেরকে সম্মান করা এটা আল্লাহকে সম্মান করার অংশ হিসাবে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আল্লাহ হুকুমে আল্লাহ বলেছেন বলে আমি বড়দেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়ে যায় ওয়াজিদ সুলতন যে অথরিটির মালিক যিনি দায়িত্বশীল কর্মকর্তা তাকে মানাটাও ইসলামী সমাজের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা যারা আমির আছেন সমাজের যারা দায়িত্বশীল হবেন যারা খলিফা হবেন যারা আমির উল হবেন স্থানীয় যারা দায়িত্বশীল হবেন তাদেরকে সম্মান দেখানো তাদের কথা মানা এটাও কিন্তু ইসলামী শরিয়তের বিরাট কাজ যে ব্যক্তি ইসলামী শরীয়তের দায়িত্বশীলদেরকে সম্মান করে তাদের কথা শুনে এটাও আল্লাহকে সম্মান করার মধ্যে গণ্য হয় তিন নম্বর হচ্ছে ও ওহামিল কোরআন যে ব্যক্তি কোরআন ওয়ালা ওয়ালাল জাফি আনহু কোরআন যে ব্যক্তি কোরআনের করে কোরআন করে, ভালো করেছে রপ্ত করেছে যাদের আমল ঠিক আছে তাদেরকে সম্মান করলেও আল্লাহ তালা কে করার সান হয়ে যায় এই তিনটা আমলের মধ্যে হাদিসে এভাবে আমাদেরকে আল্লাহ তালা শাহানের সম্মানের বিভিন্ন তরিকা বলা হয়েছে আর কি হাজি রসল নাম এইটোকে আল্লাহ তালাকে ডাকার জন্য খুব উৎসাহিত করেছেন তিনি বলেছেন দোয়া করবে তখন বেশি বেশি করে এল হাস কর আল্লাহকে বেশি করে ডাক ইয়াদ জালাল ও মহাসম্মানিত প্রতাপশালী সম্মানের অধিকারী আল্লাহ আপনার কাছে আমি চাই আমাকে মাফ করে দিন উচ্চারণ করলে আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল করেন কি অন্যান্য দোয়াতে এই হাদিসটি এসেছে এই অন্যান্য দোয়ার মধ্যেও এই দোয়াটি ঢুকে গেছে যেমন আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রসুল উল্লাহ সালাম ফরজ আমাদের পরে যে কতগুলো দোয়া করতেন না করে উঠতেন না তার মধ্যে একটা কোনটা আলাইক্রম যে আল্লাহ আপনি হচ্ছেন সালাম আপনার নাম আর সালাম দুনিয়ার মধ্যে আমাদের জন্য শান্তি যেটা আসার কথা রহমত আপনার কাছ থেকে আমরা যেন পড়ি নবী করিম সাল্লাহাম নিজে পড়েছেন সাহাবিরাও নিজে পড়তেন এখানে ব্যক্তিগতভাবে দোয়ার কথাই সবগুলো দোয়াতেই ফুটে উঠেছে কোনো কোনো সময় ইজতেমায়ী দোয়া মানুষ করতে পারে কিন্তু সব না পরে পরে একসঙ্গে করতেই হবে আল্লাহ নিজে একা একা করা সুযোগ নাই এইটা নয় বরঞ্চ একা একাই করছেন এবং করতেন এভাবে আমরা সুরা আর রহমানের তফসির শেষ করে আমরা সুরা ওয়াকিয়ার দিকে যাচ্ছি তবে মনে হয় সুবিধা হবে আগামী সপ্তাহে আমরা সুরাল ওয়াকিয়া শুরু করি ইনশাল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله رب العالمين لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اللهم انا نسالك الله من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نسالك الجنه ونستجير بك من النار اللهم إنا نسألك الجنة ونستجير بك من النار اللهم إنا نسألك الجنة ونستجير بك من النار اللهم أعنا على ذكرك والشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات رب الأرض ورب العرش الكريم ربنا تقبل منا إنك أنت السمي العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته